আদাব হু সম্মানিত ভয়ে সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের ধারাবাহিক আলোচনার আঠাশতম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈদের বিধি বিধান এবং তার আদর্শ সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুবান আল্লা রসুল সাল্লিহ্লাম মক্কা থেকে মদিনার আগমনের পরে তিনি দেখলেন যে মদিনার লোকেরা দুটো দিন আনন্দ ফুর্তি করতেছে তখন সেই ব্যক্তিদেরকে রসুল সাল্লিউসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি করো লোকেরা বলল যে আমরা দুটো দিন আনন্দ ফুর্তি করি এটা আমাদের সেই আগের যুগ থেকেই হয়ে আসছে এরপরে রসুল আলী বললেন যে আল্লাহ আমাদের জন্য দুটো দিন আনন্দ করার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই দুটো দিন হচ্ছে ঈদ উল ভাইরা এবং্মানিত বন্ধগান ঈদির ব্যাপারে জরুরি কিছু মাসালা আমাদের জানা প্রয়োজন প্রথমত আল্লাহ বলছেন তোমরা গণনা পূর্ণ করো অলিতুকিত এবং আল্লাহ করো তোমাদেরকে স্বরূপ বেশি বেশি রব্বুল আলমিনের তার বীর বলো আল্লাহ আল্লাহম সম্ভবত তোমরা বেশি বেশি তোমাদের রবির কৃতজ্ঞতা প্রকাশ করবে তাহলে যখনই এদের চাঁদ দেখা যায় ईदर चाँद देखा जाते ही उचित हमारे ईदी ईद सकाल ईदे जादगा पूर्व विशेषकर रमजान ईद रमजान ईद क्षेत्र ईदिर जमाते जाजूर खावा अर्थात एक অথবা তিনটা অথবা পাঁচটা অথবা সাতটা এভাবে বেজুর সংখ্যায় খেজুর খাওয়া এটি একটি সুন্নতের অন্তর্ভুক্ত আর একটি বিধান হচ্ছে ঈদের জামাতে পায়ে হেঁটে যাওয়া যদি কষ্ট না হয় সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি পায়ে হেঁটে যাবেন আমরা পায়ে হেঁটে যাব। ঈদের নামাজে আমরা পায়ে হেঁটে যাব যদি দূরের পথ না হয় এবং আমরা যদি সবল হয়ে সক্ষম হই সেক্ষেত্রে পায়ে হেঁটে ঈদগায় যাওয়া সুন্নত सुगंधि व्यवहार कर नतुन नतून जमा कपड़ परिस्कार कपड़ चोपड़ परिधानदी खूब दामी पोशा पड़ते अपनार्थेट সে উত্তম পোশাক পরবেন এবং সেই ক্ষেত্রে আতর সুগন্ধে ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন উৎসাহ দিয়েছেন উমে আতদীয় একজন মহিলা সাহাবি তার থেকে বরণ রাজী রসুল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে আমাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য তিনি আদেশ করেছেন এমনকি ঋতুবর্তী নারীদেরকেও তিনি ঈদগাহে যাওয়ার জন্য বলেছেন কিন্তু ঋতুপর্তী নারীরা ঈদের মুসল্লা থেকে একটু দূরে থাকবে এবং সেখানে গিয়ে মুসলমানদের দোয়ায় তারা শরীর হবে এবং তাদের ভালো মুসলমানদের কল্যাণের যে বিষয়গুলো আনন্দের যে দিকগুলো তারা সেগুলো প্রত্যাখ্যান করবে কত চমৎকার বিষয় যে ঈদের জামাতে রসুল সাল্লি সাল্লাম নারীদেরকে যাওয়ার জন্য শুধু উৎসাহই দেননি বরং গুরুত্ব দিয়েছেন এমনকি ঋতুপর্তী নারীদেরকে যাওয়ার ক্ষেত্রে সেখানে বিধান রয়েছে তখন কোন কোন মহিলা কোন কোন মহিলা রসুদাহকে বললেন যে আল্লাহ রসুল কোন বোনেরা রয়েছে যাদের ভালো কোনো পোশাক নেই পোশাক পরার মতো তাকে তার বনে নতুন কাপড় দিয়ে সাহায্য করবো অর্থাৎ অন্যদের থেকে ধান নিয়ে পোশাক পরে তারপর সে যাতে ঈদগাহ যায় এর মানে এর মানে শুধুমাত্র উৎসাহ দেননি বরং গুরুত্ব দিয়েছেন এবং আদেশ করেছেন যাওয়ার জন্য তো মহিলাদের ক্ষেত্রে ঈদগাহে যাওয়া আজীব নয় কিন্তু খুবই খুবই উত্তম একটি কাজ এবং যাওয়া এ কারণে মহিলাদের ক্ষেত্রে ঈদগাহে যাওয়া যাওয়ার চেষ্টা করা উচিত যদি ঈদগাহে মহিলাদের নামাজ পড়া আলাদা ব্যবস্থা থাকে সময়েরা সুপ্রিয় বন্ধুগণ ঈদের জামাতে ঈদের জামাতে নামাজের কিছু বিষয় আমাদের জানা দরকার নামাজের ক্ষেত্রে মূলত সহি বর্ণনা অনুযায়ী ঈদগাহের নামাজ বা ঈদের নামাজ বারো তাকবীরের সাথে আদায় করতে হয় প্রথম রাখাতে পাঁচ তাকবীর আর দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে সাত থাকবি এবং দ্বিতীয় রাখাতে দ্বিতীয় আর ইদের নামাজের ক্ষেত্রে ক্ষেত্রে এই সোরা দিয়ে ঈদের নামাজ আদায় করা উচিত ঈদের নামাজের শেষে মূলত খুদ্া দিতে হয় অর্থাৎ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে খুদ্া দিতে হয় এবং সেই ক্ষুদা সেই ক্ষুদা আমাদের শ্রবণ করা উচিত সেই ক্ষেত্রে ইমাম সাহেব ইমাম সাহেব বা তাদের জন্য বিভিন্ন বিষয় ইসলামের বিধান তাদের সামনে উল্লেখ করবেন তুলে ধরবেন এগুলো হচ্ছে খুদ্বার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখা দরকার সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগান ঈদের দিনে ঈদের দিনে আমরা যেমন যে কথাগুলো বলা হল সেগুলো যেমন পালন করবো করবে তারা সেক্ষেত্রে বলতে পারে কুল্লো আমিন তা কব্বালিন এইভাবে বিভিন্ন ভাবে দোয়া করবে একে অপরকে দোয়া করবে এবং সম্ভব হলে একে অপরের বাড়িতে যাবে জেহারত করবে অর্থাৎ ঈদ হচ্ছে খুশি খুশি আনন্দের মাঝে ঈদের দিনটা আমাদের কাটানো উচিত কিন্তু আফসোসের বিষয় হলো অনেক সময় দেখা যায় রমজান মাসে যারা রোজা রেখেছে তাদের জন্যই তো আনন্দের দিন কারণ যদি সঠিকভাবে তারা রোজা রেখে থাকে সঠিকভাবে থাকে তাহলে তাদেরকে তাদেরকে বুল আলমিন আজাদ দেবেন যাহার নাম থেকে মুক্তি দিবেন তাদের জন্যই তো খুশির সংবাদ তাদের জন্য আনন্দের সংবাদ পক্ষান্তরে যারা রোজা রাখেনি যারা নামাজ করেনি যারা এবাদবন্দী করেনি তাদের জন্য তো সুখীর কোনো সংবাদ নেই তাদেরকে তো আল্লাহ তালা ক্ষমা করবেন না কিন্তু দেখা যায় উল্টা হয়ে যায় রোজাদার ব্যক্তিরা ঈদের দিন অনেক সময় দেখা যায় মনমরা মৃত ব্যক্তির মতো একেবারে পড়ে থাকে অর্থাৎ সারা মাসের ক্লান্তি সে ঘুমের ভিতরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে কি কোথাও যায় না কোনো বাড়িতে জেয়ারাত করতে যায় না ঈদের নামাজ পড়ে এসে ঘুম দেয় এক টানা জোহর বন্ধু শুধু ঘুমাতে থাকে অথবা যদি বেরো হয় খুব দুর্বল দেখা যায় তাকে কোনো জেয়ারাত নাই কোনো আপ্যায়ন নাই কোনো খাবার দেওয়া এগুলো আসলে ঠিক নয় এবং অনেক সময় দেখা যায় বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আবার ঈদ আসলে এই ধরনের ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে ঠিক নয় এ ধরনের সংকুচিত মন এ ধরনের সংকুচিত মনের অধিকারী হওয়া ইমানদের জন্য উচিত নয় আপনি প্রবাসে থাকলে আপনাকে চিন্তা করতে হবে আপনি তো থাকলেও এই দুনিয়াতে অসংখ্য মুসলমানদের থেকে আপনি ভালো আছেন আজকে বিভিন্ন করতে পারে না যাদের শত্রুদের আক্রান্ত যারা বাড়ি থেকে বের হতে পারে না রাস্তায় বের হতে পারে না মৃত্যুর ঝুঁকি বের হতে হয় কত বিপদে মসিবদে আছে সুতরাং আপনি প্রকাশ আছেন তাই বলে ঘরে বসে থাকবেন বের হবেন না এদের আনন্দ উপভোগ করবেন না সারাদিন ঘুমিয়ে থাকবেন এটা ঠিক নয় সম্মানিত ভাইরা আমরা এই আনন্দ উপভোগ করার চেষ্টা করবো ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করবো তবে সীমালঙ্কন করবো না ঈদের আনন্দ উপভোগ করা মানে কিন্তু এই নয় যে আমি ফিল্ম দেখবো সিনেমা দেখবো সে করবো হাবিজাবি করবো এগুলো নয় সীমার মধ্যে থেকেই ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করবো এবং সাথে সাথে আল্লাহ তালের কাছে দোয়া করবো যাতে করে গোটা রমজান মাস আমরা যত ইবাদ বুন্দিগি করেছি সেগুলো যাতে রবুল আলমিন কবুল করেন সেজন্য আল্লাহ তালের কাছে বেশি দোয়া আসুন ঈদের আনন্দ উপভোগ করে এবং খাটি ইমান্তর হওয়ার তৌফিক আল্লাহ কাছে আজকের মত আমি আমার আলোচনা শেষ করতে চাই রবুল আলম আমাদের সকলকে কবুল করুন ঈদের আনন্দ উব করা তৌফিক রবুল আলমী সারাদিয়া মুসলমানকে দান করুন আমিন ওম তৌফিক ওসলিল মোহাম্মদ ও আল্লাহ ওসালাম